মারাত্মক আকার ধারণ করছে বায়াতের বিশ্বাস বলে যে বায়াত না হলে আপনি তো যেতে পারবেন না বায়াত না হলে ব্যস্তে যেতে পারবেন না বায়াত লাগবেই এই বায়াতের ভ্রান্ত বিশ্বাস নবী সাল্লা আল্লাম তিন ধরনের বায়াত করাইতেন নবী সালাম জীবিত থাকাকালীন বরকতের বায়াত বরকতের বায়াত কেমন অনেক সাহাবী ইসলাম গ্রহণ করতেন ইসলাম গ্রহণ করার পরে জাহিলি যুগে যে সকল বদভ্যাস ছিল সেই বদভ্যাস থাকতে পারতেন না ইমান আনার পরেও সাহায্যে তার থেকে ওই গুনার কাজগুলো থেকে দূরে থাকা তার তাও বাটা আল্লাহ সহজ করে দিতেন এরকম অনেক হাদিস আছে দেখবেন যে বায়ালা আল্লাহ তুশরিকা যে তোমরা আমার কাছে বায়াত করো যে আল্লাহ সাথে সেরেক করবে না ওয়াল্লা তাসনুকু চুরি করবে না ওয়ালা তাসনু জেনা করবে না এ সকল বিষয়ের উপরে বায়াত সাহবাইকেরাম এসে বায়াত করতেন যে আজকে থেকে আমি চুরি করবো না ডাকাতি করবো না রাহাজানি করবো না জীবন্ত কন্যাকে হত্যা করব না এরকম বিভিন্ন অপরাধের বিষয় তারা নবিস আমার কাছে বায়াত হইতেন আরেক ধরনের বায়াত ছিল আল বায়াতিল জেহাদ জেহাদের বায়াত এই বায় ছিল জেহাদ জেহাদ ময়দানে বায়াত জেহাদ ময়দানে বায়ারটা হলো মানে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সেনাপ্রধানের নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কাজ করবো না মানে নির্দেশ কমানটা আমরা ঠিক মতো মেনে আর এই জন্য সাহাবাইকারী সাহাবাই কাম এই সঙ্গীত গিয়ে মাটি টানতেছিলেন সেটার অর্থ কি নাহানুল্লাহ মুহাম্মাদান আমরা হলাম সে সমস্ত লোক যারা মোহাম্মদ হাতে বায়াত করা কিসের বায়াত আলাল আলহাদে জেহাদের বায়াত মা বাকি না আবাদা যতদিন পর্যন্ত পৃথিবীতে জীবিত আছি যতক্ষণ জীবিত আছি ততক্ষণ রাসুলের নেতৃত্বে জেহাদ চালিয়ে যাবো এটার উপরে বায়াত করা মানুষ আমরা এটা এক ধরনের বায়া ছিল আরেক ধরনের বায়া ছিল খেলাপথের বায়াত রাষ্ট্রীয় খেলাপথের বায়াত যেটা নবী সাল্লাম নিয়েছেন পরবর্তীতে আবু বকর অমর উসমান আলী সবাই নিয়েছেন তাহলে তিন ধরনের গ্রহণ করতেন অব্যাহত রেখেছেন একটা বায়াত বন্ধ করেছেন কোনটা বরকতের বায়াত আল বায়াতের বায়াত এটা সাহাবাইকার বন্ধ করে দিচ্ছেন এটা শুধু নবী সাল্লা সালামের জন্য খাস নবী সাল্লসাল্লাম এখন আর পৃথিবীতে নাই আবু বকর রদি আলাহা এই বরকতের বায়াত নেন নাই অমর রু নেন উসমান রি আল্লাহ তেন নাই আলীর রাদ বরকত শুধু নবী সাল সাল্লামের জন্য খাস এবং বোখারির হাদিসে স্পষ্ট আসছে যে নবী যখন অসুস্থ হয়ে গেলেন তখন আয়সা রাজি আল্লাহ তানহা সুরাল এখলা সুরাল ফালাক সুরাল নাচ পড়ে পড়ে নবী সাল্লামের শরীরে আর করে সেখানে আমার হাত দিয়ে না মুছে রাসুলের হাত দিয়ে আমি মুসতেছিলাম এই জন্য আমার হাতে বরকত নাই রাসুলের হাতে বরকত আছে সোহা নামের হাতে বরকত আছে কিন্তু আমি আয়সার হাতে বরকত নাই এখানে আশারা দিলেন স্পষ্ট করে দিচ্ছেন যে আমাদের কাছে আর বরকত নাই বরকত যার কাছে তারা কেউ আর ওই বরকতের বায়াত নেন নাই কিন্তু জেহাদের বায়াত আর ওই যে খেলাফতের বায়াত এই দুইটা বায়াত আমত পর্যন্ত অব্যাহত থাকবে তাহলে একটা হাদিস আছে যে যে ব্যক্তি বায়াতবিহীন মারা গেল যে তার কাঁধে বায়াত নাই মান মাতা যে ব্যক্তি মারা গেলো তার কাঁধে বায়াতি মৃত্যুবরণ করলো এটা কোন বায়াত এটা খালাফতের বায়াত জেহাদের বায়াত অর্থাৎ রাষ্ট্র ইসলামী খালাফত কায়েম হলো কোরআন সুন্নার বিধান কায়েম হলো এখন কোন ব্যক্তি যদি বলে না আমি সুন্নার বিধান মানি না তো এই ব্যক্তির মৃত্যু কি ইসলামের মৃত্যু হবে না জাহেলিয়াতের মৃত্যু এটাকে বায়াত নাই তার কাঁদে তাহলে সে জাহেলিয়াতের মৃত্যু বরণ করবে এটা দিয়ে অনেকে আবার বলে যে বায়াত না হইলে বা তুমি আর ইসলামের উপরে মরতেই পারবে না জাহেলিয়াতের মৃত্যু অর্থাৎ বায়াতটা কোন ক্ষেত্রে কোন বায়াত ওই হাদিস দ্বারা কি বোঝানো হয়েছে এটা শিখতে হবে জাহাজ নিয়ে লঞ্চ নিয়ে বায়াতের উদ্দেশ্যে রওয়ানা এই বায়াতের ভ্রান্ত বিশ্বাসের কারণে বেলায়াতের ভ্রান্ত বিশ্বাস যে কার কাছে বায়াত হইতে হবে অমক অলির কাছে বাস এই বায়ার থেকে ওলির ভ্রান্ত বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস থেকে বিভিন্ন ধরনের শেরিক ভেদাতে আক্রান্ত